রবীন ওসালাত ইমাম فعن أبي حبس عمر بن أبي سلمة عبد الله بن عبد الأسد ربيب رسول الله صلى الله عليه وسلم قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لرسول الله صلى الله عليه وسلم يا غلام سمي الله تعالى وكل بيمينك وكل مما يليك খাবার দাবার ইত্যাদির দিকে আমরা খেয়াল করি না যে প্রত্যেক কাজে তাদেরকে শরীয়তের নিয়ম শৃঙ্খলা অবশ্যই শেখাতে হবে অনেক আছে দেখা যায় অনেক বয়স্ক আমরা যখন ইফতারে আলোচনা করতে যাই দেখে অনেক বয়স্ক মানুষ খাবারের আদব কায়দা জানে না এটা কিসের প্রমাণ বহন করে তার ফ্যামিলি ছোটো তাকে আদব কায়দা শিখে দেয়নি এই হচ্ছে মুশকিলের ব্যাপার অথচ এই শিক্ষাগুরু ছোটো গালে নিজের ফ্যামিলি থেকে শিখতে হয় যখন আপনি কোনো ভুল দেখবেন নিজের বাচ্চার হ্যাঁ তখন অবশ্যই ছোটোবেলায় তাহলে পরবর্তীতে এই জন্য আমাকে গালি খেতে হবে না অনেক সময় নিজের যখন কোনো লোকের দোষ হয় যেটা ফ্যামিলিগত শিক্ষার সাথে সম্পৃক্ত তখন অনেকে তার বাপকে ধরে গালি দেয় তখন আমার গালির কারণ যেন আমি না হই যে আমি ছোটো গালে অবহেলা করলাম পরবর্তীতে আমি গালি খাওয়ার উপযুক্ত হয়ে গেলাম এমন জানানো হয় আর এই ব্যাপারটি রসুল আকরম সাহায্য বিশেষভাবে শুধু তাঁর নিজের ছেলে নয় বরং তার পালিত ছেলের সাথে এই ব্যাপারটি উনি হ্যাঁ অবশ্যই রক্ত করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন যেটা আমাদেরকে দেখানোর জন্য হজরত আবু সালামা অমর আবু সালামা আবু সালামার ছেলে আবু হাফর এবনে আবুল সালামা যার নাম আছে আব্দুল্লাহ আবদুল্লা আবু সালামার নাম তাই নাম সে রসুল আকরমের কাছে যখন তার মার বিয়ে হয়ে যায় উম্মে সালামা বিয়ের সময় শর্ত দিয়েছেন রসুলকে যে আমার তো সন্তান আছে এই সন্তানগুলা নিয়েই আমাকে আপনাকে নিতে হবে যদি আমাকে বিয়ে করতে হয় তখন রসুল আকরমসাল শর্ত মানলেন এবং তার সন্তানগুলা নিয়েই রসুলের কাছে সে মহিলা আসলো আসার পরে তো এই ওমর হ্যাঁ আবু সালামার ছেলে সে রসুলের সাথে তিনি নিজের বর্ণনা আপনার প্লেটের মধ্যে এদিক এদিক আমি খোঁজাখুঁজি করছি কারণ এদিক এদিক তরকারি রাখা আছে আমি এইখানে একবার হাত দিই আবার আরেক জায়গায় হাত দিই এরকম বারবার এদিক সেদিক করার কারণে রসুল আকরাম সাল্লাম আমাকে সতর্ক করে দিলেন বললেন ইয়া গুলা ডানকুল কাজ হচ্ছে যে তুমি তোমার ক্লাসের যেগুলো আছে সেগুলো আগে খাবে তুমি অন্যের টা যাবে কেন সুতরাং খেয়াল করতে হবে যে আমার সন্তানগুলোকে আমরা এইভাবে প্রশিক্ষণ দিব তাদের যদি এরকম তাকে স্মরণ দিতে হবে যে বিষমিল্লা না পড়লে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে এই প্রশিক্ষণ ডান হাতের প্রশিক্ষণ যদি ছোটবেলা ঘর থেকে পেত। তাইলে কলেজে গিয়ে বাম হাতে আর কি ফেপসি পান করার চেষ্টা করতে না এই হচ্ছে আমাদের দুরবস্থা যে নিজের ঘর থেকে তারা শিক্ষা পায়নি শুরু থেকে হজরত হ্যাঁ আপনার ওমর যিনি আপনার আবুল সালামার ছেলে তিনি বলছেন ফামাজা তিলক ইবাদ বলে যে আমি এরপরে রসুল আকরম সালাম থেকে যখন খাবারের পদ্ধতিগুলো শিখলাম হ্যাঁ যে নিয়মকানুন শিখলাম এটাই আমার পরবর্তীতে আমি কখনো আর ভুল করিনি হ্যাঁ এইভাবে আমাদের যারা যাদের যাদেরকে তাদের ফ্যামিলির যারা কর্তা ব্যক্তি আসে তারা যদি কোনো আদেশ দেয় সেটাকে এরকম হজর এই উমর বিন আবুল সালামার মতো আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে একজন বয়স্ক বললো বললো তো বললো কারেন এরকম আমরাও নিজে তাদের কথা শুনে সুধরে যেতে হবে তাইলে তো আপনার সবার জন্য সুবিধা হবে আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে আসার তফিক দিন